একাদশ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ বিদায় ঠাকুর জল খাইতে চাহিলেন তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল সে জল খাইতে পারিলেন না আরেক গ্লাস জল আনিতে বলিলেন পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়াস্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল পণ্ডিত হাজরার প্রতি আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন আপনারা মহানন্দে আছেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন আজ আমার খুব দিন আমি দ্বিতিয়ার চাঁদ দেখলাম সকলের হাস্য দ্বিতিয়ার চাঁদ কেন বললুম যেন সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতিয়ার চাঁদ রাবণ মানে বুঝতে পারে নাই তাই ভারী খুশি সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে রামচন্দ্র দ্বিতিয়ার চাঁদ তার দিন দিন বৃদ্ধি হবে ঠাকুর গাত্রোত্থান করিলেন বন্ধুবান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন